আলারসুলিল্লা আম্মা ইউমিন সংক্ষিপ্ত তসির সিরিজের আজকের আলোচনা সুরা কাফিরুন পবিত্র কোরআনের একশো নম্বর সুরা এবং এই সুরাটি মক্কায় অবতীর্ণ শুরু করছি পরম করুণাময় ও অসীম দল আল্লাহ নামে বলো হে কা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না ও এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী আর তোমরা যার ইবাদত করছ আমি তার ইবাদতকারী হব না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন আপনি কাফেরদেরকে বলে দিন হে কাফিরের দল তোমাদের ও আমার পথ এক হতে পারে না এখন যেমন আমি তোমাদের উপাস্যদের ইবাদত করি না এবং তোমরা আমার উপাস্যের ইবাদত করো না ভবিষ্যতেও আমি তোমাদের উপাস্যদের ইবাদত করব না এবং তোমরাও আমার উপাস্যের ইবাদত করবে না এ কথার উদ্দেশ্য এই যে আমি একত্ববাদী বিশ্বাসী হয়ে শির্ক করতে পারি না এখনও না এবং ভবিষ্যতেও না পক্ষান্তরে তোমরা মশ্রিক হয়ে একত্ববাদী সাব্যস্ত হতে পারো না এখনও না ভবিষ্যতেও না অর্থাৎ তাও ও শির্ক হাত মেলাতে পারে না তোমরা তোমাদের প্রতিদান পাবে এবং আমি আমার প্রতিদান পাব। এর মাধ্যমে তাদের শির্কের কারণে শাস্তির খবর শোনানো হলো শুনে নেওয়া যাক সুরা কাফিরুনের ফজিলত ও বৈশিষ্ট্য হজরত আইসারদ আনহা থেকে বর্ণিত রেওয়য়েতে রসুল্লাহ সাল্লু আলী ওয়া বলেন ফজরের সুননত নামাজ পাঠ করার জন্য দুটি সুরা উত্তম সুরা কাফিরুন ও সুরা ইখলাস তফসিরেবিন কাসিরে কয়েকজন সাহাবি থেকে বর্ণিত আছে যে তারা রসুল্লাহ সাল্লু আলিউস্লামকে ফজরের সুননত এবং মাগরীবের পরবর্তী সূন্নতে এই দুটি সুরা অধিক পরিমাণে পাঠ করতে শুনেছেন একজন সাহাবি রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লামের কাছে অনুরোধ করলেন আমাকে ঘুমানোর আগে পাঠ করার জন্য কোনো দোয়া বলে দিন তিনি সুরা কাফিরুন পাঠ করতে আদেশ দিলেন এবং বললেন এটা শির্ক থেকে মুক্তিপত্র হজরত জুবাই রেবিন মতাইম রাজুল্লাহ আনহু বলেন একবার রসুল্লা সাল্লু আলি আসসালাম আমাকে বললেন তুমি কি চাও যে সফরে গেলে সঙ্গীদের চেয়ে বেশি সুখে স্বাচ্ছন্দ্যে থাকো এবং তোমার আসবাবপত্র বেশি হয় আমি জবাব দিলাম ইয়া রসুল্লাহ আমি অবশ্যই তা চাই তিনি বললেন কোরআনের শেষ দিককার পাঁচটি সুরা সুরা কাফিরুন আন্নসর এখলাস ফালাক ও নাস পাঠ করো এবং প্রত্যেক সুরা বিসমিল্লা বলে শুরু করো ও বিসমিল্লা বলে শেষ করো হযরত জুবাই রাজ আনহু বলেন আগে আমার অবস্থা এমন ছিল যে সফরে আমার পাথেও কম এবং সঙ্গীতের তুলনায় আমি বেশি দুর্দশাগ্রস্ত হতাম কিন্তু যখন রসুল্লাহ সাল্লু আলী আসাল্লামের এই শিক্ষা অনুসরণ করলাম তখন থেকে সফরে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি হযরত আলী রাজ আনহু বর্ণা করেন একবার রসুল্লাহ সাল্লু আলিয়াকে বিছা কামর দিলে তিনি পানির সাথে লবণ মিশিয়ে সুরা কাফিরুন সুরা ফালাক ও নাস পাঠ করে ক্ষতস্থানে পানি লাগালেন। শুনে যাক সুরা কানের শান্দুল্লাহ বর্ণনা করেন ওয়ালিদ বিন মোঘাইরা আস এ বিন ওয়াইল আসবিন আব্দুল মুতালিব ওমাইয়া বিন খালাফ একবার রসুল্লাহ সাল্লাহু আলিহামের কাছে এসে বলল আসুন আমরা আমাদের মধ্যে এই শান্তি চুক্তি করি যে এক বছর আপনি আমাদের উপাসদের ইবাদত করবেন এবং এক বছর আমরা আপনার উপাসের ইবাদত করব। তিবরানির রিওয়য়েতে ইবনে আব্বাস রদিয়াল আনহু বর্ণনা করেন কাফিররা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে রসুল্লা সাল্লু আলি আসসালামের সামনে এই প্রস্তাব রাখল যে আমরা আপনাকে বিপুল পরিমাণে ধন দেব ফলে আপনি মক্কা সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন আপনি যে মহিলাকে ইচ্ছা বিয়ে করতে পারেন বিনিময়ে আপনি শুধু আমাদের দেবতাদের খারাপ বলবেন না যদি আপনি এটাও মেনে না নেন তবে এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন আবু সালেহ থেকে বর্ণনায় ইবনে আব্বাস রদি আল্লা আনহু বলেন মক্কার কাফিররা পারস্পরিক শান্তির লক্ষ্যে এই প্রস্তাব দিল যে আপনি আমাদের কোনো কোনো প্রতিমার গায়ে শুধু একটু হাত লাগিয়ে দিন আমরা আপনাকে সত্য বলব এর পরিপ্রেক্ষিতে জিবরি লালাইসাল্লাম সুরা কাফির নিয়ে আগমন করলেন এতে কাফিরদের কাজকর্মের সাথে সম্পর্ক ছেদ এবং আল্লাহর অকৃত্রিম ইবাদতের আদেশ আছে এই সানি নুজুলে উল্লেখিত একাধিক ঘটনার মধ্যে কোনো বৈপরিত্য নেই সবগুলো ঘটনায় সংঘটিত হতে পারে এবং সবগুলোর জবাবেই সুরাটি অবতীর্ণ হতে পারে এই ধরনের শান্তি চুক্তিতে বাধা দেওয়া জবাবের মূল লক্ষ্য লা মা তদুন এই সুরায় কয়েকটি বাক্য উল্লেখিত হওয়ায় স্বভাবত প্রশ্ন দেখা দিতে পারে এই ধরনের আপত্তি দূর করার জন্য ইমাম বুখারি রহমাহুল্লাহ অনেক তাফসিরবিদ থেকে বর্ণনা করেছেন যে একই বাক্য একবার বর্তমান কালের জন্য এবং একবার কালের জন্য উল্লেখ করা হয়েছে অর্থাৎ আমি এখন যেমন কার্যত তোমাদের উপাস্যদের উবাদত করি না এবং তোমরা আমার উপাস্যের ইবাদত করো না তেমনি ভবিষ্যতেও এমন হতে পারে না তফসিরের সংক্ষেপে এই তাফসিরই বর্ণনা করা হয়েছে কিন্তু ইমাম বুখারীর তফসিরে লকুম দিন হকুম ওয়ালিয়া এই আয়াতের অর্থ বলা হয়েছে যে শান্তি চুক্তির প্রস্তাবিত পদ্ধতি গ্রহণযোগ্য নয় আমি আমার ধর্মের উপর কায়েম আছি এবং তোমরা তোমাদের ধর্মের উপর কায়েম আছো অতএব এর পরিণতি কী হবে বায়ানুল কোরআনে এখানে দিন অর্থ ধর্ম নয় প্রতিদান করা হয়েছে এবেনকাসির রেহমাহুল্লাহ এখানে অন্য একটি তাফসির অবলম্বন করেছেন তিনি এক জায়গায় মাকে মৌসুল ধরেছেন এবং অন্য জায়গায় মাসদার ধরেছেন ফলে প্রথম লা আহবুদু বুদু আলা ওয়ালা তুম আ বিদু আহবুদ এই আয়তের অর্থ এই যে তোমরা যেসব উপাস্যের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না এবং আমি যে উপাস্যের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না দ্বিতীয় জায়গায় ওয়ালা আনা আবি তুম ওয়ালা আং তুম আ আহবুদ। এই আয়াতের অর্থ এই যে আমার ও তোমাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন ভিন্ন আমি তোমাদের মতো ইবাদত করতে পারি না এবং বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরাও আমার ইবাদত করতে পারো না এভাবে প্রথম জায়গায় উপাস্যদের বিভিন্নতা এবং দ্বিতীয় জায়গায় ইবাদত পদ্ধতির ভিন্নতার কথা ইঙ্গিত করা হয়েছে সার কথা এই যে তোমাদের মধ্যে ও আমার মধ্যে উপাস্যের ক্ষেত্র মিল নেই ইবাদত পদ্ধতিরও মিল নেই আর এর মধ্য দিয়েই একই কথা বারবার উল্লেখ করার প্রশ্নের জবাব মিলে রসুল্লা সাল্লি আসাল্লাম ও মুসলমানদের ইবাদত পদ্ধতি তাই যা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে বলে দেওয়া হয়েছে আর মুশ্রিকদের ইবাদত পদ্ধতি নিজেদের মন গড়া এবেন কাসির রেহমাহুল্লাহ এই তাফসিরের পক্ষে বক্তব্য রাখতে চেয়ে বলেন লা লাহ ইহ মুহাম্মদ রসুল্লাহ কালেমের অর্থ তাই হয় যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং ইবাদত পদ্ধতি সেটাই গ্রহণযোগ্য যা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলি আসসালামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ এই তাফসীর প্রসঙ্গে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন এই বাক্যটির অর্থ তেমনি যেমন অন্য আয়াতে আছে ও إِن كَذَّبُوكَ فَقُل لِّي عَمَلِي وَلَكُمْ عَمَلُكُمْ أَنتُمْ بَرِيئُونَ مِمَّا أَعْمَلُ وَأَنَا আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে বলো আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম সুরুস আয়াত অন্য আরেক আয়াতে আছে যে লানা আমালুনা যেম আমাদের জন্য আমাদের আমল আর তোমাদের জন্য তোমাদের আমল এর সারমর্ম এই যে ইবেন কাসিন রেহেমাহুল্লা দিন শব্দকে ধর্মের কাজকর্মের অর্থে নিয়েছেন এবং উদ্দেশ্য তাই যা বায়ানুল কোরআনে আছে যে প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ও শাস্তি ভোগ করতে হবে কোন কোনো তা সিরবিদ বলেন স্থান বিশেষে সব পুনরায় উল্লেখ করা আপত্তিকর নয় অনেক স্থানে পুনরায় উল্লেখ করা ভাষার অলঙ্কার রূপে গণ্য হয় যেমন সুরা ইনসিরাতে ফ ইন আমা আলু ঐশ্রী ইউসুর ইন আমা আলু ঐশ্রী ইউসুর এ আয়তে তাই হয়েছে এখানে পুনরায় উল্লেখ করার উদ্দেশ্য এক হচ্ছে বিষয়বস্তুর প্রতি জোর দেওয়া আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে একাধিক বাক্যে খণ্ডন করা কারণ তারা শান্তি চুক্তির প্রস্তাবও একাধিকবার দিয়েছিল কাফিরদের সাথে শান্তি চুক্তির কিছু প্রকার বৈধ আর কিছু প্রকার অবৈধ এই সুরায় কাফিরদের প্রস্তাবিত শান্তি চুক্তির কিছু প্রকার সম্পূর্ণ খণ্ডন করে সম্পর্ক ছেদ ঘোষণা করা হয়েছে কিন্তু স্বয়ংকর আনেপাক একথাও আছে যে কাফিররা সন্ধি করতে চাইলে তোমরাও সন্ধি কর সুরা আনফাল আয়াত একষট্টি মদিনা হিজরত করার পর রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম ইহুদিদের সাথে শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন তাই কোনো কোনো তফসিরবিদ সুরা কাফিরুনকে মনসুখ ও রোহিত সাব্যস্ত করেছেন এবং এর বড়ো কারণ লাকুম দিনুকুম ওয়ালিয়দিন আয়াতটি কেননা এটা বাদ্যত জিহাদের আদেশের বিপরীত কিন্তু বিশুদ্ধ কথা এই যে লাকুম দিনুকুম ওয়ালিয়ন এর অর্থ এমন নয় যে কুফর করার অনুমতি আছে অথবা কুফরে বহাল থাকার নিশ্চয়তা দেয়া হয়েছে বরং এর সারমর্ম হলো যেমন কর্ম তেমন ফল অধিকাংশ তফসিরবিদদের মতে সুরাটি রহিত হয়নি যে ধরনের শান্তি চুক্তি করার বিরুদ্ধে এই সূরা অবতীর্ণ হয়েছিল তা সে সময়ও নিষিদ্ধ ছিল এবং আজও নিষিদ্ধ রয়েছে সুরা আনফালের এ আয়তে ওয়া ইনজানাহ আয়াত দ্বারা এবং রসুল্লাহ সাল্লু আলিয়া চুক্তি দ্বারা যে শান্তি চুক্তি অনুমতি বা বৈধতা জানা যায় তা সে সময় যেমন বৈধ ছিল আজও তেমনি বৈধ আছে বৈধতা ও অবৈধতার আসল কারণ হচ্ছে স্থান কাল পাত্র এবং সন্ধির শর্তাবলী এক হাদিসের রসুল্লাহ সাল্লু আলী আসালাম ফায়সালা দিতে গিয়ে বলেছেন সেই সন্ধি অবৈধ যা কোনো হারামকে হালাল অথবা হালালকে হারাম করে এখন চিন্তা করুন কাফিরদের প্রস্তাবিত চুক্তি মেনে নিলে শির করা জরুরি হয়ে পড়ে কাজেই সুরা কাফিরুনে এই ধরনের সন্ধি নিষিদ্ধ করেছে পক্ষান্তরে ইহুদিদের সাথে সম্পাদিত চুক্তিতে ইসলামের মূলনীতির বিরুদ্ধে কোনও বিষয় ছিল না উদারতা সদ্ব্যবহার ও শান্তি অন্বেষায় ইসলামের সাথে অন্য কোনও ধর্মের তুলনা হয় না কিন্তু শান্তি চুক্তি মানবিক অধিকারের ব্যাপার হয়ে থাকে আল্লাহর আইন ও ধর্মের মূলনীতিতে কোনো প্রকার দর অবকাশ নেই সংক্ষিপ্তেজব চ্যানেল